আবু সাইদ ক্ষুদ্রি রাজ আল্লাহ তাল্লা বর্ণিত তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ আল্লাহতাল তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন অতঃপর শুরু হয় প্রতিফল একটি পুণ্যের বিনিময়ে দশ হতে সাতশো গুণ পর্যন্ত আর একটি পাপ কাজের বিনিময় ততটুকু মন্দ প্রতিফল অবশ্য আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার